السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده ومن والاه الى يوم القيامه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الم ترى ان الله يولج الليل في النهار ويولج সুপ্রিয় <الليل> <شمانيته> <بيش> <شربي الشير> <بريو> দর্শক মন্ডলী আমরা কোরআন আসমান থেকে অবতীর্ণ অবিকৃত চিরন্তন সত্য এক সকল বিষয়কে ব্যক্তি এক মহা গ্রন্থ এই শীর্ষক আলোচনায় বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রাখছিলাম এখন আমার আলোচনা চলছে বক্তব্য চলছে কোরআন এবং বিজ্ঞানের উপরে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই শীর্ষক আলোচনায় আমি ইতিমধ্যেই দুটো বক্তব্য দিয়ে ফেলেছি পিগ ব্যাং নিয়ে কথা বলছিলাম তার সাথে খাপ খাওয়ার মতো আয়াত রয়েছে বিগ ব্যাং হতেও পারে নাও হতে পারে আল্লাহ পাক বিগ ব্যাং ছাড়াই পৃথিবীকে সৃষ্টি করতে পারেন কিন্তু তখন যে এখানে ওনারা গ্যালাক্সিস কিংবা গ্যাসিয়াস ম্যাস মানে ধোঁয়া ছিল ইত্যাদি ছিল গ্যার জাতীয় পদার্থ ছিল তার সাথে আয়াতের মিলে যাচ্ছে অনেকটা দোকান আমরা এসে গেলাম এই দোকান শব্দ বোঝা যাচ্ছে পার্থক্য যেটা সেটা আমি একটু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি করেছেন উপরের দিকে তারপরে ফা তিনি বলেছেন কালাকা তিনি সৃষ্টি করেছেন সুতরাং বিগ ব্যাং নামক কিছু হয়েও থাকে আয়াতের সদস্য মিল আছে বিষয়বস্তুর সাথে এবং ভাবের সাথে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর নির্দেশ হয়েছে এখানে নাস্তিক হওয়ার কোনো বিষয় নেই এখানে এমন কিছু ঘটে যায় নেই যে আমাকে নিরশ্বরবাদী হয়ে যেতে হবে আমাকে সেটা এমন ডিসবিলিভার হয়ে যেতে হবে এমন কোনো বিষয় এখানে নেই হর প্রশ্নই নেই দিগম হতে পারে না হতে পারে হলেই আল্লাহকে অস্বীকার করতে হবে এমন কথা নেই না হলেই বা কিছু হয়ে গেল আল্লাহ পাক পারেন নেই সৃষ্টি করতে এমন নয় এখানে বৈজ্ঞানিকরা পৃথিবীর সৃষ্টি প্রসঙ্গে অনেক কথাই বলেছেন সারা সৃষ্টি জগৎ নিয়ে কথা বলেছেন তারা কথা বলেছেন হঠাৎ বিস্ফোরণ হঠাৎ হয় নাথিং কামস আউট নাথিং কোনো কিছুই কোনো কিছু ছাড়া আসে না মহা স্রষ্টা না থাকলে সৃষ্টি হয় না আর মহা স্রষ্টার জীব হওয়া যাবে না তিনি যদি সৃষ্টিজীব হন তাকে কে সৃষ্টি করলো কাকে সৃষ্টি করলো এটা একটা সাইক্লিং হয়ে যাবে সাইক্লিং শেষ হবে না কাজে এমন এক সত্তার কাছে যে শেষ হতে হবে যে সত্তা সৃষ্ট নন তিনি সৃষ্টা তাকে কেউ সৃষ্টি করেন নাই যুক্তি যুক্তিসঙ্গত হবে লজিক্যালি এমন একটা স্তরে গিয়ে আমাকে শেষ হতে হবে তিনি আল্লাহ নাহলে তাকে কে সৃষ্টি করেছেন তাকে কে সৃষ্টি করেছেন এই সাইক্লিং তো শেষ হবে না এই চক্র প্রশ্নের এই চক্র এটা কোনোদিন খান্ত হবে না এই প্রশ্ন সমাপ্তি টানবে না এটার কোনো দিন সুতরাং এক মহাসত্ব যেখানে গিয়ে সৃষ্টি কে করেছেন এই প্রশ্নের সমাপ্তি টানতে হবে তিনি হলেন আল্লাহ তিনি সবকি সৃষ্টি করেছেন তার নির্দেশ ছাড়া পৃথিবীও হয় নাই আসমান হয় নাই জমিনও হয় নাই তার মাঝে যা কিছু তার কিছু হয় নাই তার উপরে যা কিছু তাও হয় নাই তিনি নির্দেশ দিয়েছেন কাজেই হয়েছে এটাই বিশ্বাস করতে হবে এবং এটাই লজিক্যাল এবং এটাই সায়েন্টিফিক কথা আমি যা বলছি সেভাবে আসো সেভাবে এসেছে না হলে জড় পদার্থ নিজেরা যুদ্ধ করে হঠাৎ করে উল্কাপিণ্ডের সাথে সূর্যের গুতা লেগে একটা খণ্ড খসে যাবে গরমতা। অটোমেটিক আসতে আসতে আবার ঠান্ডা হয়ে যায় এই নির্দেশ করেছেন কাজেই হয়েছে হঠাৎ হয়নি কিছু ঘটে গেছে এটা বাস্তব কথা নেই বলেছে পৃথিবী নিয়ে কথা হঠাৎ হয়েছে গোলাকার ঘোরে কারো কারো ধারণা ছিল সূর্য ঘুরে কারো কারো ধারণা ছিল যে পৃথিবী ঘুরে কারো কারো ধারণাই ছিল না কেউ বলছেন পৃথিবী পৃথিবী হয়েছে আবার কেউ কেউ বলেছিলেন না পৃথিবী ঘুরে সূর্য স্থির আল্লাহ পাক বলেন তুমি রাত কে দিনের মধ্যে ঢুকাও আর দিনকে রাতের মধ্যে ঢুকাও আল্লাহাক লোকমানের উনত্রিশ নম্বর আয়াত আলমতারা তুমি কি দেখো নাহার আল্লাহাক রাত কে দিনের মধ্যে কিভাবে ঢুকা জুন্ন হার ফিল্লে আর দিন কে রাতের মধ্যে কিভাবে ঢুকল আল্লাহ অন্য বলতে কুল্লু সুর পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেন তিনি রাত আস্তে আস্তে পেঁচিয়ে দেন দিনের উপরে আবার দিনকে পেঁচিয়ে দেন রাত্রের উপরে কামাল তিনি সূর্য এবং চন্দ্রকে তিনি পরিচালনা করেন চালান মুসাম্মা প্রত্যেকে নির্দিষ্ট গতিতে চলে নির্দিষ্ট লক্ষ্যে চলে সুরাত এতে বোঝা যাচ্ছে যে যদি ঘুরতে হয় একটা আরেকটার সাথে যে রাত এবং দিন যদি হতেই হয় আর সূর্যের কারণে যদি পৃথিবীতে আলোর প্রতিফলন ঘটে আলো আসে তাহলে উভয়টাই ঘুরতে হবে নাহলে কোনোটা না কোনোটা ঘুরতেই হবে আগে থিউরি ছিল পৃথিবী স্থির সূর্য ঘুরে পরে আবার কেউ কেউ থিউরি দিলেন সূর্য ঘুরে পৃথিবী স্থির এখন দেখা গেল না আল্লাপাক যেহেতু দুটোই চালান পৃথিবীও ঘুরে সূর্যও ঘুরে পৃথিবী প্রদক্ষিণ করে বলা হয় সূর্য ঘুরেও আবার স্পিনও করে বিভিন্ন কথাবার্তায় রয়েছে যেটাই হোক কিন্তু দুটোই যে ঘুরে দুটোই যে প্রদক্ষিণ করে এই ব্যাপারে রাত এবং দিন হতে গেলে এটা হতে হবে কেননা সূর্যীতে পড়ে এটা যেমন এবং সে কারণে উজ্জ্বল হয় সেই আলোর নাহলে একটার মতো পড়বে কিভাবে একটার আলো আরেকটার মতো পড়বেই বা কি করে এবং একটা থেকে আরেকটা আলো উধাও হয়ে যায় অন্ধকার বা হবেই কি করে সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন চন্দ্র এবং সূর্যের আলোটা কি আল্লাহ বলেছেন পিছিয়ে পিছিয়ে আসে একটার পিছনে আরেকটা আসে তাহলে একটা আরেকটা ঘুরতেই হবে না হলে হবে কি হবে সারা বিশ্বের দর্শক শ্রোতা আমি আপনাদের কাছে ছোট্ট একটি ভিড় পরে আবার শেখ আব্দুল তাহলে মানুষ হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে কন্ট্রোল করতে হবে এত নস্ক করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়মা रक्षा कारी।, कारी आज सन्दा साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे बांग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 क्यों इसलम दिए भलो आचरण बोझार् देख चरित्र गठने इतना सम्प्रचार सकाल सहस लगे आपनी जा विश्वास करें तारक्षते सत्यवाली और न्यायपरायण होते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 রজের আলো তার নিজের আলো আল্লাহ পাক রানে করেন বলছেন والذى جعل الشمس ضياء او القمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك الا بالحق يفصل الایات لقوم ইউনুস আয়াত নম্বর 5 এ আল্লাহ পাক বলছিলেন هو সূর্যকে সৃষ্টি করেছেন তেজস্কর তাপ এবং আলো বিশিষ্ট এক একসাথে এবং অন্য বলেছেন সুরা নাবাই। তাপ বিশিষ্ট, আলো করতে পারে এমন একটি সেরাজ হাজা তিনি সৃষ্টি করেছে। আবার চন্দ্র প্রসঙ্গে বলেছেন ওয়াল কামারা নুরা চন্দ্রের আলো তার নিজস্ব আলো নয় সূর্যের আলো তার উপর প্রতিফলিত হয় সেই প্রতিফলিত আলো হলো তার এই জন্য কোরআন কারিমে চন্দ্রকে একাধিক জায়গায় নূর বলা হয়েছে সেই আল্লাহর প্রশংসা যিনি আকাশে এই নক্ষত্র এবং সূর্য চন্দ্রের গতিপথ বুরু সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন সেখানে সেরাজা বাতি প্রদীপ সৃষ্টি করেছেন যার নিজের আলো আছে এবং আলো বিক্রণ করতে পারে মুনিরা এবং চন্দ্র সৃষ্টি করেছেন যে আলো দেয় ঠিকই কিন্তু সেটা তার নিজস্ব আলো না সেটা তার প্রতিফলিতে সংগ্রহকৃত আলো উভয়টাই ঘুরে চন্দ্র এবং সূর্য এমনভাবে ঘূর্ণায়মান এমনভাবে গতিশীল এমন এমনভাবে সন্ত্রণ করে আল্লাহ আল্লাপাকর অনেক বলেছেন এবং চন্দ্রকে কুল্লুফি ফালা যা তার নিজস্ব গতিপথে সন্তরণ করে বা চলে অন্য আয়তে এসেছে সুরা ইয়াসিনের আহমদাহিম যে ওয়াল কমর কদ্দর্ণ হুম আমি চন্দ্রের জন্য গতিপথ নির্ধারণ করে দিয়েছি যে পথের উপর সে চলে হাত্তা আলু অর্জুনিল কদিম চলতে চলতে সে খেজুনের শুক্নো ডাটির মতো হয়ে যায় সুরাইয়া চল্লিশ নম্বর আয়াতাম তুদ্রিকাল কামার সূর্য কখনো পারে না আন্তুদ্রিকাল কামার চন্দ্রকে ধরতে আর রাত যে নিয়মে চলছে সে নিয়ম ভেঙতে পারে না যে নিয়ম রাত্রে আগে আসে দিন পরে আসে এইভাবে করানো অধিকাংশ আয়াত যে কিন্তু এই নিয়ম ভেঙ্গে সময় হওয়ার আগেই সে গতিবোধ ঘোরাতে পারে না কেননা সূর্য যদি চন্দ্রকে ধরে ফেলে তাহলে দিবস এবং রাত্রির যে চক্র সব ঘটছে সেরাও বিঘ্নিত করবে। সেটা বিঘ্নিত হতে পারে না ফি আর সূর্য প্রত্যেকটা তার নিজস্ব গতিপথে ঘুরে বেড়ায় চন্দ্রের তার নিজস্ব অক্ষের চতুর্দিকে একবার নির্দিষ্ট পথে আবর্তিত হয়ে পৃথিবীকেও ঘুরে আসে পৃথিবীকে আবর্তিত হতে তার সাড়ে উনত্রিশ দিন সময়ে লাগে কোরআনিক দেখুন পৃথিবীর বিবরণ বিগ ব্যাঙ্গের যদি থেকে থাকে তার বিবরণ এই পৃথিবীর বিবরণ এবং চন্দ্র সূর্য এবং রাত্রি এবং দিনের এই বিবরণ কত নিখুঁত তারপরেও যদি কেউ বলেন যেগুলা হঠাৎ সৃষ্টি হয়েছে হঠাৎ সৃষ্টি হয়ে থাকলে এত নিখুদ বিবরণ আজ থেকে চোদ্দ শত বছর আগে কোরআন কেন দিতে যাবে তবে আল্লাহা কিন্তু এই সকল আয়াত গুলা বর্ণনার পরে আস্তে করে ধীর স্থির হয়ে দৃষ্টি আকর্ষণ বলে দেন কিন্তু হে মানুষ এগুলা কিন্তু ধ্বংস হয়ে যাবে এগুলা কিন্তু খসে যাবে কখন আমি সৃষ্টি করেছি আমি আবার এগুলাকে ধ্বংস করবো সূর্য তা নিজস্ব পথে ঘুরে বেড়ায় তা চির মস্তাক একটা লক্ষ্য তার নির্দিষ্ট গতির দিকে এই সময়টা নির্ধারণ করে দিয়েছে আজিজুল মহাপ্রক্রমশালী মহাগ্ন পক্ষ থেকে নির্ধারিত কেউ কেউ বলেছেন এখানে সূর্য ঘুরতে ঘুরতে একসময় সূর্য ধ্বংস হয়ে যাবে সূর্য শেষ হয়ে যাবে কেউ কেউ বলেছেন সূর্যের আলোক শক্তি নির্বাহিত হয়ে যাবে হ্যাঁ সূর্য আলো নির্বাপিত হয়ে যাবে এরা কোরআন করিমেন সুর আত্মা কীরষ্ট আলো শেষ হয়ে যাবে সূর্য আলোহীন হয়ে পড়বে সূর্য তেজবিহীন হয়ে পড়বে তেজস্ক্রিয়তা হারিয়ে ফেলবে এই যা শব্দ নজুমুন কাদারত তারকাগুলো আকাশ থেকে নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে কেমতের মুহূর্তে কাজেই ধ্বংসের কথা মনে রাখতে হবে যা হয়েছে তা ধ্বংস হবে পৃথিবীর পড়ে দেখুন আল্লাহ কত কিছু নামতের বর্ণনা দিয়ে বলছেন সকল কিছুই ধ্বংস হয়ে যাবে শুধু থাকবেন তিনি একক ধ্বংসের পরে হবে। আমি কিছু বুঝি আমার সামনে পৃথিবীর কিছু জ্ঞান এসেছে আমি প্র্যাকটিক্যালি প্রমাণিত করতে পেরেছি আর আত্ম ভোলা হয়ে আত্মহারা হয়ে আল্লাহকে ভুলে যাব। না হে মানুষ তুমি মনে রেখো সূর্যের আলো শেষ হয়ে যাবে বৈজ্ঞানিকরা বলছে সূর্যের যা অবস্থা তাতে সূর্য একদিন তার আলো হারিয়ে ফেলবে আল্লাহ সেটাই বলছেন। আল্লাপাক মানে কি তার যে ঘূর্ণায়ন শক্তি পরস্পরের যে যা বা শক্তি আকর্ষণ শক্তি সে আকর্ষণ শক্তিও আর স্বাভাবিক থাকবে না অটোমেটিক তারকাগুলো একটার সাথে একটা আকর্ষণ হারিয়ে ফেলবে সেটা খসে খসে পড়ে যাবে আল্লাহ করেছেন তিনি এগুলা শেষ করবেন আপনাকে আমাকে আখেরাতের পথে পাড়িয়ে দিতে হবে তার কাছে পৃথিবীর জীবনের হিসাব দেওয়ার জন্য বিজ্ঞানের কি করেছেন না করেছেন এটা তখন খুবই গৌন হয়ে দেখা দেবে আল্লাহর জন্য যদি করে থাকেন আল্লাকে বিশ্বাস করে আল্লাহরা পাবেন কিন্তু অবহেলা করে কটাক্ষ করে একদিন যেদিন আপনাদের কথা অনুযায়ী সূর্যতা তা হারিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহর কালাম ধ্বংস হয়ে যাবে তখন আপনি কি করবেন জবাব দিতে হবে বিজ্ঞানের প্রশ্ন আপনাকে কমি করা হবে বিজ্ঞান একটা নিউট্রাল জিনিস আপনি ব্যবহার করতে শিখেছেন এটা আপনি যদি ভালো নিতে করে থাকেন মানুষের উপকারের জন্য করে থাকেন ইনশা আল্লাহ আপনি সোয়াব পাবেন উপকার পাবেন আর যদি অন্য পথে চলে থাকেন এজার সমস্ত কুবুরাত সূর্য ভালোহীন তেজস্ক্রিয়হীন হয়ে যাবে চন্দ্র সূর্য গ্রহণের কাছে না হে বৈজ্ঞানিক গণ আপনারা ভুলে যাবেন না ভুলে যাওয়া হবে মারাত্মক বোকামি এবং একটা খুবই খুবই বিপজ্জনক বেউকুপি হবে সেটা তারকা মন্ডলী অন্তর্গত অবস্থিত বস্তু পুঞ্জ অনেক কিছু কোরআনে করিমের মধ্যে রয়েছে অন্য বলেছেন আকাশ আল্লাহ বানিয়েছেন আমরা যেখানে অবস্থান করছি এটা একটা ক্ষুদ্রতম জায়গা উপরের মন্ডিলে আরো বড় বলা হয়ে থাকে দশ হাজার কোটি গ্যালাক্সি এক একটি গ্যালাক্সির মধ্যে ২০ হাজার কোটি পারে। আর এই সূর্যটা পৃথিবীর থেকে ১৩ বড় সূর্যটা পৃথিবীর চাইতে নাকি ১৩ লক্ষ গুণ বড় বৈজ্ঞানিক গুণ বলেন আর মহাশূন্য দশ হাজার কোটি গ্যালাক্সি তারা বলে থাকেন এক একটা গ্যালাক্সির মধ্যে বিশ হাজার কোটি সূর্য ঢুকতে পারে তাহলে দশ হাজার কোটি রে বিশ হাজার কোটি গুণ দেন কত কত কোটি হয় মহাকাশে এগুলা রয়েছে আরও যে কত কি রয়েছে তার তো শেষ নাই তার উপরে মহাকাশ আল্লাপাক্তাল আল্লাপাক মধ্যবর্তী যা কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন তারপরে তিনি আর সে গেছেন যোগ্যতা হলো পরমাণু পর্যন্ত পরমাণু স্রষ্টা পর্যন্ত সে পৌঁছতেই পারে নাই আর আস্তিক স্রষ্টা পর্যন্ত পৌঁছতে পেরেছে একদম সামান্য আস্তিক নাস্তিকের যাতে হাজার হাজার গুণ বেশি গুণী না? সে জড়পদার সৃষ্টি করেছেন সে পর্যন্ত বুঝতে পেরেছে তাকে বিশ্বাস করতে নিউট্রন প্রোটন পর্যন্ত পৃথিবীর আল্লাহ সৃষ্টি জীব পর্যন্ত সুতরাং কোন অবস্থাতেই নাস্তিক বিজ্ঞানের কিছু জ্ঞান অর্জন করে বাস্তব জ্ঞানটাই সে অর্জন করতে পারে নাই সুতরাং আস্তিকের ক্ষেত্রে নাস্তিকের জ্ঞান অনেক নিচে হাজার হাজার গুণ বড় আল্লাপাক বলেছেন ওমা বেমা আসমান জমিনের মাঝখানে এই মহাশূন্যের ভেতরে আল্লাপাক যে কত কিছু সৃষ্টি করেছেন আল্লাহাক সেটা কোরআনে নিজেই বলে দিচ্ছেন আল্লাপাক বলছেন আমি সুসজ্জিত করেছি বহু নক্ষত্র গ্রহ দিন কেন আমাদের একটা নিয়ম আছে আমরা যারা সমর্থ আছে যারা আমরা ঘর দোয়ার বানাই কত কিছুতে সাজাই কত কিছু রং কত ধরনের প্লাস্টার করে কত কিছু কাচের কি লাগাই কত ঝাড় বাতি সেখানে আল্লাহ বলেন আল্লাহাকের এই মহাঘর আল্লাহের বানানো ঘর আরকি এই মহাবিশ্বে বহু কিছু দিয়ে তিনি সৌন্দর্য করেছেন তারকা খচিত করে এটাকে আরো নন্দন করেছেন সম্মানিত বিশক শ্রোতা আমি বিজ্ঞান বিজ্ঞানের আলোচনা আরো করবো আরো কয়েকটি বক্তব্য দিব আশা করি আপনারা সেগুলাও শুনবেন আজকের বক্তব্য এখানে শেষ করে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আপাত বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাত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 সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে দেখুন প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় জাকিরের আন্তরিক বার্তা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 উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন উদ্ধার নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাই সাল্লাম বলেছেন